كان التكبير قلت بار الله بار عمل وقسم الرسل فلا ينسى مصطفى للأحد الحيو الكيور لا تأمر في نب ولا نور والصلاة والسلام على حبيدنا المصطفى الذي دعا لك رسوة الإعياس رحمة للعالم تشير ونثيرا وداعيا من الله وصيرا جميلة أتى لما نسى الأمة كشف الأمة وجاهد الله الحق جهده فتا تاه اليكير صلى الله عليه وعلى آله وعلى صدقه وعلى صدقه وعلى آله وعلى صدقه وعلى صدقه الله من الشيطان الرجل بسم الله الرحمن الذي يبيه الحق وهو عيبني الشرق القديم الذي خلق الموت والحياة الذي هو الرحيم كما أفضل عمله وهو العزيز الرقور وقال رسول الله صلى الله عليه وسلم إذا أصبحت فلا تنسل حساب وإذا أمسيت فلا تنسل الصباح أو كما قال عليه السلام والسلام فقال صلى الله عليه وسلم بعضه من আলোচক বিষয় সৃষ্টির সংখ্যা যতই হোক আর যতই কাসরত সংখ্যা হোক আল্লাহর আলাদ্য বিষয় কিন্তু কোনো আল্লাহ এটাই কোন সৃষ্টির হায়াতি আল্লাহর কাছে তারা না ইসলামের হায়াতি আল্লাহ করতে কোন মুক আল্লা আলোচ্য বিষয় না এটা আগের মন্ত্রী পেছনে মকলুক আল্লাহর আলোচনা আল্লাহর আলোচ্য বিষয়ে একটু স্বপ্ন দেয় জিন আর ইনসান আর এই দুই সম্প্রদায়ের হায়াতই আল্লাহ বড় দাম রাখে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দুই সম্প্রদায়ের হায়াত এমন যোগ্যতা এই দুই হায়াত নেয়া আল্লাহ যত আলোচনা এই দুই সম্প্রদায়ের হায়াতের অস্তিত্ব একটা উদ্দেশ্যকে সামনে রেখা এই জন্যই দুজনের হায়াতটি আল্লাহাক চাইতেছে হায়াতেরা পচন যদি সম্প্রদায় হায়াতের মূল্য করল না আর হায়াত সম্প্রদায় হায়াতের মূল্যায়ন করল না তো তাদের যা ক্ষতি হবে সমগ্র সৃষ্টি কোন সৃষ্টির জন্য তো আল্লাহ জান্নাত নির্ধারণ করেন না শুধু দুই সৃষ্টি হয়তো সফলতা দেখবে আমার অসফলতা এই দুই সম্প্রদায় জাহার নামে যাবে আমার জান্নাতে যাবে আল্লাহ যে দুই সম্প্রদায়কে দিতে আশে রাখেন জীবনে এই দুই সফলতা এই দুই সম্প্রদায়কে এটি হল আল্লাহর জানা আল্লাহর ডাক কিভাবে হায়াত সুন্দর হবে এটার জন্য আমরা এক মেজামকে চালাইছি এটা সহ লক্ষ্য আর একশো চারটা আল্লাহর কাছে কোন সৃষ্টি আলোচক বিষয় না দুটো ঘনার ইনসান আলোচন বিষয় তারও জীবন আল্লাহর কাছে রাখে রাখেনা। কারো জীবন কারো জীবনের ব্যাপারে কারো জিন্দি কারো জীবন গুরুত্বপূর্ণ না কেননা এই দুই সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ হয়তো সফলতা রেখা দিচ্ছে তাহলে অসফলতা এরপরে কখনো অসফলতা দেখবেনা আরেকটা ঘোষণা হবে ফাঁসিরা ফোলানুপন ফোলান অমুকের ছেলে অমুক অসফলতায় হাত দিয়া কোনদিনা মৃত্যুর সম যখন তখন তা হয়তো সম্পাদন করবে কোনো জায়গায় রক্তবান তোমার উপরে রাজি আরেকটা ঘোষণা হবে অপবিত্র রূপ অপবিত্র শনির থেকে বাদির্ভাব চলো এরকম জগতে যেটা দুঃখের কষ্টে ভরা চলো এরকম যে তোমার সাথে সাক্ষাৎ করতে চায় না দরজা করবে না হক হবে নিক্ষেপ করো এত জোরে নিক্ষেপ করবে যে সাত তব নিচে যে তাদের জন্য নির্ধারিত ওই জায়গার আর প্রথম যার উপরে আল্লাহ রাজি তখন কবরে যাওয়ার পরেও তুই ধরনেরই সম্পদ নয় কেউ হয়তো জবাব দিবে জবাব যখন দেয়া দিবে তিন প্রশ্নের তো ফেরস্তা বলবে না তুলে আলু নতুন তুলার মতো কে আমাদের দিন সকালো হবে আরেকটু সময় এরকমই করা হবে যখন জবাব দিতে পারবে না বলবে হা হা আমার তো এই সম্বন্ধে কিঞ্চিত ধারণা ছিল না আর চিন্তা ভাবনাও ছিল না যে কবরে আসার দুনিয়াতে ছিল না হা হা রা দি এটাই বলতে থাকবে তো ফেরেস্তা বলবে এটার উপরে তোমার জীবন ছিল এটার উপরই মৃত্যু হয়েছে এটার উপরই কে আমার কি ঘটবাট তুমি এখন পুজো আসা সইতে থাকো কে আমার পর্যন্ত আবার যা আমাদের মাঠে যখন উঠবে তখনও একটা ঘোষণা হবে আমি বুঝে কেজে থেকে যে দোস্ত আল্লাহর আলোচ্য সৃষ্টি না আকাশ না জমির না চন্দ্র না তারা না সূর্য না নক্ষত্র নদী না ডাডা না খাল না সমুদ্র এখন এই দুইজনের জীবনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে আর কোন সৃষ্টির জীবন আল্লাহ দুই সম্প্রদায়ের কপালই আল্লাহ লেখা হয়তো সফলতা না হয় আলোচ্য বিষয় ব্যাটে আসার থেকেই শুরু হয়ে যায় গুরুত্ব শুরু হয়ে যায় যেই মানুষ জমি যাবে জীবন বড় দাম যদিও মানুষ তার জীবনের দাম জানে না দাম যখন জানে না দামও জানে না দাম যখন জানে না জানে না দামও জানে না বিদায় সে তার করে আর প্রত্যেক তাকে জাহান্নামের দিকে বাড়াইতে থাকে মানুষ জীবন কিভাবে কাটলে কোন পদ্ধতিতে কাটলে কোন সিস্টেমে এ কাটলে কিরকম কাটলে বেড়ে দোষ এই মানুষ যদি চাইতেন তাহ্লা এই ঘোষণা দিতেন না আমি তোমাদেরকে শান্তি ঘরের দিকে আতঙ্ক কোরআন এর ভিতরে আল্লাহ রবীন্দের মাধ্যমে জিনিস তো আল্লাহ চাওয়া ছাড়া বন্দাকে দিয়া একটা তো আল্লাহর মানুষ মানে আছেন সদিচ্ছাই কেউ বলতে পারবো না যে আমি মানুষ ইচ্ছা করে হয়েছি বলতে পারবো বলার ক্ষমতা রাখে দুনিয়াতে আমি মানুষ হয়ে আসছে আমার ইচ্ছার বিকাশ আমি না মানুষ আল্লাহ হয়েছে আর মানুষ হইতে বিদায় পুরাণের উপরে হাত রেখেও বলতে পারবো আমি সৃষ্টির পুরানি সাত দিন রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে যদি সমগ্র সৃষ্টির উপরে রাজত্ব না দিতেন তাইলে নদী নালা সমুদ্র ভাইরা আমরা চলতে পারতাম সমুদ্র তোমাদের অধিক করে দিচ্ছি যেন তোমরা এটার ভিতরে মন মতো বিচরণ থাপ্পারতে চলতেছে ঠিক না কত মানুষ এ চলতেছে মনে হয় যে পানি মুখের ভিতরে থাপ্পড় মারতে মারতে চলতেছে ঠিক না সমগ্র সৃষ্টি আমাদের অধিক আকাশ দিয়ে উঠতেছে সৃষ্টি না কি বলেন সাতশো আটশো পেসেঞ্জার নিয়ে তো তারা চে এরকম লোক আছে চা উঠবো কেমন করবো এমনি কিন্তু এটা আটশো নয়শো এক হাজার এগারোশো কিলোমিটার দশ টাকার কম তো নেয় না ঠিক না দশ টাকার কম দিলে ধরে না ধরে হাল্লা অধিক করে দিতে বড় বড়কে ছোট ছোট বাচ্চা চালাই না আমাদের অভিজ্ঞতা আছে এই জন্যই মানুষের হায়া কাল্লার কাছে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব রাখে মানুষের জীবন হুকুম দিয়া বানায় নাই মানুষ হুকুমের তোরি না পুরানো বুঝালেছে আমার হাতের ছোঁয়া দিয়া বানিয়েছে এত বড় যেটা আমাদের প্রেম ধরবে না ইন্দ্রি লাল এত বড় মাথা সাত প্রসারিত করলে তুই সীমান্ত এত বড় যে একের কান্দার সাতশো বৎসরের রাস্তা নদী থেকে নিয়ে এই কান্দা পর্যন্ত সাতশো বৎসরের রাস্তা যে সমুদ্রের ভিতরে দাঁড়ায় আছে ওটা সাত আকাশের উপরে সমুদ্র আছে ওটার ভিতরে দণ্ডায় মাঠ যে সমুদ্রে দাঁড়ায় আছে তার গভীরতা হল আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু কিন্তু ওই সমুদ্রের পানি এদের হাট পর্যন্ত পৌঁছ ছয় দিনের ভিতরে কমপ্লিট করে মাস সময় কেন দিলে হয় গেত বুঝেনি না কোনদিন কুমার দেখেন নাই কুমার দেখছেন আধিপতির বানাইতে দেখছেন হ্যাঁ ইসলাম কে দেখা বলছিল মা এটা মানুষ হতেই পারে এটা তো ফেরেস্তা হবে না এটা এত সুন্দর হলো ধরেন বলে ফেরেস্তা এত সুন্দর হয় না ওটাকে হুকুম দিয়া বানাইছে এটা মানুষে এটাকে আট দিয়ে দেয়া বানাইছে নয় মাস লাগায় এই এটা এত সুন্দর এই জন্য মেরে মানুষের জীবনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব আর মানুষই আমরা সবচেয়ে বড় আলোচ্য বিষয় আমরা এটাকে হুকুম দিয়া নাই টিপসই যে দেয় টিপটার এরকম বানাইছে যে আজকে সাতশো কোটি মানুষ সাতশো সাড়ে সাতশো কোটি মানুষ এই সাড়ে সাতশো কোটি মানুষের এক ইঞ্চি জায়গার ভিতরে এরকম কারুকার্য হাত দিয়া করছেন যে একটা হুকুমা এই জন্য পড়তে যায় এখন দুনিয়ায় যাবেন গেলে আপনার কি করবে ফিঙ্গার ছাপ দিবে কি নিবে ফিঙ্গার ছাপ এখন তো ফিঙ্গার ছাপের সাথে আরেকটা শুরু হয়েছে সেটা হলো কি আপনার চোখে নিয়ে হাত লাগায় মানুষ আপনাদের এখন বুঝেতে চাইতে মানুষের জীবনটা আল্লাহ কতটুকু গুরুত্ব রাখবে আজকে তো আমার জীবনে আমার কাছে গুরুত্ব আমার কাছে এতটুকু আছে সকালে খালি করবো আবার রুটে চুলবো একই চাই না ঠিক না খাবো কামাবো এরকম বলেন কামানা খানা সোনা সুবা পাখানা কামাবো খাবো এই জন্য জীবনের একটা মুহূর্ত যেন মানুষের বিফলে না যায় কেননা তার সামনে বিশাল লক্ষ্য বস্তু কপালে এক জিনিস লেখা দিচ্ছেন এরকম এক জিনিস লেখসেন সালাম দিবে কে দিবে কে সালাম দিবে দলিল পেলেন কোরআনে আসিয়া সালাম কবলাম রব্বে রব্বে রাহিমের সালাম ল আল্লাহ সালাম দিকে আমিও চাই তুমিও চাই আল্লাহ চা চাই তাই পাবে কিন্তু কিন্তু একটা দিন আসবে চা চাবে তাই পাবে এ জন্য বলে দিছে মানুষকে আয়াতায় উঠাইলে পাওয়া যায় আল্লাহ রসুল পড়ছেন যুবক চিত্র দিছে আর জাম চলে গেছে আল্লাহ রসুল তোমার বাইয়ের সবচেয়ে বেশি আলোচ্য বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি দামি একটা মুহূর্ত যেন বিফলে না যায় হাত না হয়ে যায় একটা আমার লোকের কতটুকু সময় লাগলো আহ এইবার ভাবেন আপনার যে পড়লেন দুই সেকেন্ডের দাম এটা ঠিক না মিশানের যে পাল্লা আছে মিশান সমগ্র জগতটা মিশানের পাল্লার ভিতরে একটা ডিমের মতন এর মত এর মত ডিমের আমরা পড়েন তো আমার লোকের তো কতটুকু সময় লাগলো চার সেকেন্ড মেনে নিলাম ঠিক না দ্বারা মিশানের পাল্লা পরিপূর্ণ ঘোরা বলেন চার সেকেন্ড দাম কত জন্য আল্লা কাছে মানুষের জীবনের গুরুত্ব হায়াতের গুরুত্ব সবচেয়ে আর সবচেয়ে বড় আলোচ্য বিষয় নবীদেরকে আর কিতাব পাঠায়া মানুষের চোখে আঙ্গুল দিয়া বুঝাইছে ও দুনিয়ার মানুষ তুমি নর হওয়ার নারী হোক পুরুষ হওয়ার বহিলা হক যুবক হওয়ার বুড়া হোক যুবক আছে না যুবক যুবক যুবক জানে না তার এই যুবকটার দিকে তাকাতো কি করতেছে আপনার কুদরতি পায়ে কি করছে মাথা ঠেকায় দিছে তারপরে যখন দোয়া পড়ে সোভানা থেকে জিজ্ঞেস করে শুনতো শুনতো কি বলে বেরা বলে আর আল্লাহ অর্থ হইলো আল্লাহ তুমি মহান সত্য তো তর্জমা ঠিক তো হুজুরা আসছেন তো কেন তো আল্লাহ বলে আমাকে পুত পবিত্র বললো সাক্ষী থাকো আমি একে আলা বলে বলে দান করলাম আমি তোমাদের উপরও এই যুবককে নিয়ে গৌরবের যদি নামাজের শেষ দার কি দাম সে জানে আ সারাদিনে এক ঘন্টা লাগে নামাজ পড়তে কত এক ঘন্টা না মিশ্রাকার নামাজ পড়া না সতেরো টাকা দিল পাঁচ অব্দেই যুব অতটুকু কান পাইকার শোনীদেরকে পাঠাইছেন কিতাব নাসেল করছেন पेटे बच्चा शेषदा जाए সমগ্র জগৎ একদিকে রাখলে যা না হবে যায় সে জানে বিচ্ছেদে কি যন্ত্র এছাড়া তো কেউ জানে জানে সে ছাড়া কেউ জানে না বুঝলি তো কবির ইসলাম দেখছে না আরে বিশের বেতনা কিভাবে জানবে জানে সাথে রক্ষণ করে না কিনা নির্যাতনা বিশে হমছিল যুবক ও জানে না দৃত্য জানে না যে তার এক রাত্রের উঠা কি করতে পারে এক রাত্রে উঠা এক রাত্র এক রাত্রে উঠা কি করতে পারে এটা সে জানে না আবহরার দিকে হওয়ায় যখন শেষ রাত্রে হইলে তো সবই হারায় ঠিক না মতো আর সব হারায় অঙ্কের কোথাও কোন জোর শক্তি নাই আর ওই যৌবনের মতো আর সব দরজার থেকে বিতাড়িত হাত ধরলাম সব দরজার থেকে প্রতারিত হয়ে ছোট হয়ে গেছে বিতাড়িত হয়ে গেছে অবমূল্যায়ন হয়েছে সমস্ত দরজায় আমার আমার উদ্দেশ্য আমাদের জীবনটা যে কাছে আলোচক বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে এটা বোঝানো আমার যদি আমি এটা না বুঝি কসম খোদান করতেছে না হাফিসের ভিতরে আছে মনে ওঠছে খাদিসের ভিতরে আছে যদি যারা নিজেকে আল্লাহ লাগলে বোঝা যায় না আল্লাহর বয়ে নিজেকে গুটে আনিছে আল্লাহ বলেন যদি ওই যুবক দুনিয়াতে না থাকতো আমি আকাশকে রোফার তুমিনা আব্বা জমিন থেকে একটা শস্যের টানা তোমরা দেখতে না বল আনসার তো আল আজ সব একের পরে এক আসা হয়ে তোমাদেরকে লক্ষ করে যদি ওই যুবক দুনিয়াতে না থাকতো যারা নিজেকে আল্লাহ আল্লাহ আমার মনে আছে দুই জায়গায় আমার চোখের পানি আসে একটা বেলজিয়ামে দুই হাজার কাজ করতেছিলাম বেলজিয়ামের পরিবেশ দেখা কোন একটা জায়গায় চোখে পানি চুড়ে হাতে মাটিতে বিবদ্ধ চেহারা গোলাপা আপনাদের বিলের ভিতরে হইতে পারে এদের সম্বন্ধে খারাপ ধারণাও চলে আসতে পারে কিন্তু কেউ খারাপ ধারণা আইন না ভালো আছে সব জায়গায় খারাপও আছে না একশো কুয়েতীদের খোলা আকাশের ভার অতি ঢুকতে পারবে উলম্ব মেয়েরা ডান্স করতেছে উলঙ্গোক্ষ এই হাদিস মনে আসছে আবার প্রয়োগ মনে উঠছে যেনা আমাকে নিয়ে আসছে সত্য যুবকের জীবনের দাম সে এই জানা আমি আজকে বলতে চেয়েছি মেরে দোস্ত আল্লাহর কাছে আমাদের হায়াতে সবচেয়ে বেশি গুরুত্ব নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষ ও মেরে বাচ্চারা বাসন হয় চোদ্দ বছর কোথাও আমল নামা হয় না পালের দেওয়া পর্যন্ত আমল নামা হয় না ওই বাচ্চার যে মনে কাছে এতটুকু দামি সে যত করবে নামাজ করে নামাজ মা বাবার আমল নামাজ কার আমল নামে যাবে মা বাবার আমল দূরের দিকে দেখতে জান পাল্লা সামনে ঝুঁকে না পিছিয়ে ঢুকে যখন সামনে ঝুঁকবে না তো সে দৌড় টিকে টিকে টিকে এরকম শক্তি পিছের ভিতরে পয়দা করে পাল্লায়াপ দিবে আর সামনের দিকে আমি কি মা বাবার আমল নামা নই চুরে চিৎকার দিয়া বেরেস্তারদেরকে বলবে পলা সত্য এই বাচ্চা মা বাবার নামা সে চাপ করতে ঠিক করতে এটাই বিচার করে আমি আপনাদেরকে শুধু বুঝাইতে চেয়েছি এইটাই যে আমাদের জিন্দগি কত গুরুত্ব রাখে কত দামি কত বড় আমাদের জিন্দগি আল্লাহর কাছে পুরো দামি পুরো গুরুত্বপূর্ণ পুরো ওজন রাখে ওজন ওজন जीवन के आलोच्य विषय बनाई मुहूर्त जो विफले ना जाता नाचल कर और के दिया के देखा ओ तुम्हें मानू तुर जिंदगी अल्लाहर कालोच विषय पुरो गुरुत्वपूर्ण तु जिंदगी कि भाव কাটাবি কিভাবে কিভাবে আল্লাহ সৃষ্টির উপরে রাজত্ব দিচ্ছেন এখন বাকি সবই আল্লাহ দিয়া দিচ্ছেন শুধু আল্লাহ আল্লাহ রয়ে গেছেন বলে কাটাইলে তুমি আল্লাহকে পায় আল্লাহ রসুলকে পায় উপযোগী তুমি তুমি এই জন্যই তো হাদিসে পড়লে দেখবেন পাইলে দেখবেন একটা কিতাব আছে আল্লাহ জালাল রহমতুল্লা উলুমে পিতা ওতের ভিতরে দেখলে দেখা যাবে পুরো আখরাতে নকশাকে तबा कर তো তার জন্য পুরা জগৎটাকে আলো দেওয়া সাজানো জিজ্ঞাসা করে তো পাইলাম না বিয়াশালী ওই বোতল লেগে আগে লাগাইতেছে না সত্যি তো করে ফেরস্তারা জিজ্ঞেস করে এই আলো কিসের তো ফেরস্তারা জবাব দেয় তা বাবু আল্লাহর এক বন্ধা আল্লাহর লোকে সোলা বেরা করছে আল্লাহর দিকে এই জন্য এই জন্যই বলতেছিলাম আমাদের জীবন আল্লাহর কাছে সবচেয়ে বড় আলোচনা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এটা একটা মুহূর্ত উল্টা না কাটো এটার জন্য নবীদের আগাম কেননা মেরে দোস্ত মানুষের কপা জান সফলতা রেখেছেন অসফ যদি ও বেরে দোস্ত ও বেরে দোসল এক একটা কাক হবে দশ কিলোমিটার উপরের মারিটা হবে একশো কিলোমিটার নিচের টা একশো ষাট যে মুখে ফিট করা হবে মুখটা কিরকম জায়গা লাগবে চারশো সত্তর কিলোমিটার মোটা হওয়ার কারণে এক একটা রান হবে আপনারা দেখেন নাই শুধু নামই শুনানি আমি প্রচুর প্রতিনিমবার পাহাড়ে ইয়ানের একটা সবচেয়ে উঁচা দীর্ঘ পাহাড় হল পায়ে পাহাড়ের সমান এক একটা রাখা হওয়ার কারণে শরীরের ভিতরে যে ফাটল পয়দা হবে কোথাও পারবে আল্লাহ রসুলের কথা আবার এক যখন জান্নাতে যাবে তো আল্লাহ তাকে ব্যক্তিগত দশটা দুধ দিবে কটা কটা শারীরিক গু কয়টা ষাট হাত লম্বা সাত হাত চিমে ইসুফ আল ইসলাম হ্যাঁ লম্বা আদব মত রূপ ইউসুফ মতো। বয়স ইসাল শক্তি গুসা মতো। কলার আসা রাত এমনে পাগল এই জন্য বলতেছিলাম বের দোস্ত আমাদের জীবন আমলার কাছে আলোচ্য বিষয় আর সবচেয়ে বেশি গুরুত্ব রাখে কেননা আমাদের কপালে সফলতা লেখে এই জন্যই নবীদেরকে পাঠিয়েছেন কিতাব নাজেল করছেন আর মানুষের চোখে আঙ্গুল দিয়া বুঝাইছেন ও মানুষ তোর জিন্দগি বড় গুরুত্বপূর্ণ রে যদি সঠিকভাবে তোর মুহূর্ত না কাটল তোর মুহূর্ত এরকম দামি তোর সেকেন্ড এরকম দামি যে সমস্ত সৃষ্টিমীরা তোর সেকেন্ডের মোকাবেলা করতে পারবে না পারবে দুই তিনটা দেখাই না মনে করে পারবে আরো শত দেখানো যাবে কোন দামি কেননা ওই সফলতার নাম জান্ন ওই সফলতার নাম আউ্বা আউ্কে পাওয়া ওই সফলতার নাম মোহাম্মদুল রসুল উল্লাহ রসুল্লা সঙ্গ পাওয়া পাওয়া সঙ্গ পাওয়া উনার হাতে জান্নাতে যাওয়া জান্নের ভিতরে একটা শরবত আছে তুগানা তুগা তাহ্লা একবার ঈশাআ ইসলামকে দেখাইছেন যে এই শরবতটা কিন্তু তো থাবা দিয়া করেছিলেন আল্লাহ একটু শরবত দেয় না কেরাম অঞ্চলে আমি অঞ্চলে কিন্তু বেশি দেয় যতই খান প্রথমে শরবত খাই পিব না এলে খবর আছে আমরিশালিতা পুন না মুন্না প্রথম দিব কি আল্লাহ বলে আমি যেই নবীকে প্রথমেটা এটা দিয়ে আপ্যায়ন করবো ওই নবী মুখ দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে আর ওই নবীকে আপ্যায়ন করবো এটা দিয়ে আপ্যায়ন করবো এর আগে কত উন্মুক্ত দেখানো যাবে না আমার কত বেড়ে দুঃস্থ বেরে ভাইও বেরে আসিস এই জন্য আমাদের হায়াত করে নিয়েও নেই পাঁচ টাকার বাদামের লেগে মানুষ ময়লা নেছে ঠিক না ব্যাপারে হচ্ছে না কয় টাকার বাদাম এক কাপ চায়ের জন্য মেরা বলেছে ঠিক না তারপরে চিনা চিনো তুমি চিনো কয়েক না কত আড়াইশো টাকার বিচি খরচ করেছে পাঁচ টাকার চার ফুল সেটা তো মাটির লোকের মাটি গে দেখতে মাটি খুঁজা সোনা বাইর করতেছ আর বলতেছো উন্নয়ন হয়ে যাবে আরে তোর ভিতরে যে সোনা খুনিয়াছে এটা তুই জানো এটা তুই আর কি আর্চে জগৎ জগৎ তুই তো ওই সোনার খনি যে তোর ভিতরে যদি কেউ ঢুকি দেয় তাহলে সমস্ত জগতের সোনার খনিকে তুই সমস্ত সোনা খনি তোর ভিতরে যে খনি আছে এটার সামনে কোন তুলনাই রাখে রাখে তুই সেকেন্ডেরটা দেখাই চারি সেকেন্ডের টা আপনি করে দেখে না আরো হাজারো দেখানো যাবে আল্লাহ রানুষের জিন্দি সবচেয়ে কে বুঝাইতে চাইছি যে জিন্দি কোথায় লাগতেছে কোন কাজে লাগতেছে কোন জিনিসের পিছনে লাগতেছে কার পিছনে আমি করতেছি কার পিছনে আমি শেষ করতেছি কার জন্য আমি দৌড়াইতেছি কার জন্য রাপড় থাকতেছি কার জন্য সিন কাটাইতেছি কার জন্য প্যাটে পাথর বাঁধতেছে কার জন্য দেশান্তর হইতেছে বাড়ি আঙ্গুল সবকিছু এই জন্য মোহাম্মদুরসুল্লাহ অন্ধকার যুগে আইসা সাহাবাহিক আঙ্গুল দিয়া বুঝাইছে কোন জায়গায় লাগাইতেছে মক্কাওয়ালা কোন জায়গায় লাগাইতেছে মদিনাওয়ালারা কোন জেনে জিন্দি গরস করতে আয়ো আয়ো আয়ো আয়ো আয়ো আবুণ আর চিতা আমাদের দুনিয়াওয়ালা আখরা দুনিয়া আখেরতের বাদশাই রয়েছিল আখেরতেরও বাদশাহ কিরম বাদশা চার চাচা বিদ্যা হবে চাচাবি চাচাবি তা হবে দূর দূরান্ত পর্যন্ত দৃষ্টির কোনো নিদর্শন নাই চোখে দেখা যায় না চিন্তার মতো ম্যা তোমার পানি দরকার ডাক দিয়ে ঐ আয় না আয় হ আইছে হ পানি উঠার কোনো না কি করবো তুল পিঠে লোক তারপরে কি করবো বাত নিয়েছে না জীবনে আসে না আমি বাদশাই নিয়ে আস দুনিয়া আপনারা সব জায়গার বাদশাই নিয়ে আসে যেটা বলবি মানতে বাধ্য আরে বাদশা নাই আগুনের সেও মানতে বাধ্য পিচে হরতে বাধ্য কোন বাসা নাই আগুনের বাসা আছে আগুনের মুখ আছে আগুনের আওয়াজ আছে সেও মানতে পারত যা পিছিয়ে যাতে আবার বসে শোন শোন এতটুকু খ্যানতো না আমি ডুকে ঢুকাইলাম কালকে আবার বাইরে যাবি এটেও চলবো না কতদিন পর্যন্ত কেয়ামত কিন্তু বাইরে পারবি না কেয়ামতের পরে বাইরে বাইরে কোনো আপত্তি বাইরে দিছে হ্যাঁ বাইরে ভিতরে ঢুকে মরে গেল বাদশাহী যায় না মরে গেল বাদশাহী এখন তোর বড়টা পাইছে তুমি একটা ছাড়ছে আকের হাত একটা ঠিক না ইসাইল কে যখন জব করতে নিয়ে ঠিক না তারপরে তুই খুশি নাচতেছ গাছ কত ঈদের কি একটু করে জব হবো থেকে বিচ্ছেদ করবে জান্নাত কিনবে দুনিয়ার থেকে জান্নাত একটু করে যাবো হলো আপনার থেকে আমার থেকে বিচ্ছেদ করবে আল্লাহ মিলবে আপনার কাছে দুজনের থেকে আল্লাহ কিন্তু আমার চিন্তা লাগে আমার এই কাপড়টা দিলাম জামাটা এটা আমার মাঝে মাঝে সান্ত্বনা দি অন্য প্রসুর জিন্দিগি শিখাইছে সাহাবাদেরকে শিখায় এক মেহান বিদায় কোন সাহাবের জিন্দি পাবেন না কুটা যে মন পর্যন্ত ওই মেহানের ভিতরে দলিল শুধু দশ হাজার দুনিয়ার কোনো আমাকেই দেখেছে নব্বই হাজারে নব্বই হবে বললে আরো বেশি এক পঁয়তাল্লিশ হাজার তো জটনই আছে সাড়ে বারো হাজার তেরো বছরের ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান জাসির আতুল কামর ভারত মহাসাগরের শেষ মাথায় জাসিরাতুল কামাল ওইটা হলো কমরুজ মাদাগস্কারের পাশে ওইখানে ওই বাচ্চার খবর আসে কোথায় মদিনা কোথায় তার সাহাবা উসমান জানতেন যে আমার ছেলে বিসর্জিত পেলে যাক কোন আসে যায় না উদ্দেশ্যই তো এইটা আল্লাহ কিছু নেই তো এই জন্য যে কাজে লাগাবো আল্লাহ আল্লাহ রসুলকে সাথে নিব দুনিয়ার বাদশাহী ছেলে পাবে আখেরাতের বাদশাহীও ছেলে পাবে আর ছেলের দ্বারা লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ আমরা ছাড়ছি তা আমরা সিন্দিগির টানছি আমাদের যুবক জানে না জিন্দিগির কি দাম আমাদের বৃদ্ধা জিন্দিগির কি দাম আমাদের নারীও জানে না অশিক্ষিত জানে না শহরওয়ালারও জানে না গ্রামওয়ালারও জানে না সোসাইটিওয়ালাও জানে না কসপিওয়ালাও জানে না ঝুপড়িওয়ালাও জানে না রাজপ্রাসাদওয়ালাও জানে না কেউ জানে না তার জিন্দিগি কত বড় তামি কত বড় মূল্য কত বড় গুরুত্বা কুন্দায়া অস্তিত্বে আনছে আর সমগ্র জগৎটাকে সৃষ্টিটাকে ছয় দিনের ভিতরে হুকুম দেওয়া অস্তিত্বে আজকে দাওয়া তো সারা দুনিয়াকে আমার দুনিয়া যতটুকু আমি যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু নদীর ওই পার বাকি আছে আর কোনোটা বাকি নেই নদীর ওই পার বোঝে আমি নদীর ওই পার যতটুকু আল্লাহ দুনিয়া ঘুরাইছে কোন ব্যাস নাই কোন দীর্ঘ নাই যেখানে আল্লাহ তাতে না ঢুকয়েছে আর লক্ষ কোটি মানুষের দেখি পরিবর্তন এরকম এরকম মানুষের জীবন পরিবর্তন হয়েছে যারা নিজেরও নিজেদেরকে পরিচয় দিতে লজ্জা করে লজ্জা এরকম লোকও দেখছি যে নিজেই বলে যে আবু জাহেদ মুসলমান ভাই নাই কিন্তু এই সময় আবু যাহ মুসলমান আমি আবু চাই আবু চাইছেন আমাদের এস্তেমায় করাই আসে বিদেশে নাম বলা যাবে না আড়াইশো শুধু মার্সিডিস আছে অল্প বয়স আমার সময় বয়স হবে একটু শরীরে উল্কা দিয়া তখন ওর পার ডে থামাই ছিল বাংলাদেশের পঁয়তাল্লিশ হাজার টাকা পার ডে বলে আমার তিনটা নেশা ছিল তিনটা সবচেয়ে দাম সবচেয়ে সুন্দর দাঁড়ি আর সবচেয়ে দামি মদে কিন্তু আমার মিশে দামাক্তর দিকে আমাদের কাঠলাইলেও ছয় মাসের জন্য এখন এই দাঁড়িয়ে চুপবা দুই হাজার আটে দেখা আছে টকটকের সুন্দর টিউবলাইট হারু সুন্দর এসে তো লম্বা আপনাদের পাংখাল বলে লাগবে দশ বছর পর আর বউ মু আমাদের বাংলাদেশে আসবে আর তুমি হইতে চাও আমরা তো তোমাদের চেয়ে বেশি এই জীবনকে দেখছি আমরা তো ছুতু মাই তোমরা কেন এই জীবনে এখন জিব্বা দিয়া চাকতেছের যুবককে বলছে তোর জিন্দি মূল্যায়ন কর তো আল্লাহ তুই মূল্যায়ন কর নারীকে বলছে তুই মূল্যায়ন কর শিক্ষিতকে বলছে তুই মূল্যায়ন কর অশিক্ষিত বলছে তুই মূল্যায়ন কর যে মূল্যায়ন করবে আর জীবনকে সুরক্ষিত করবে এক মেহান্নের মাধ্যমে যে মাহমুদ মোহাম্মদ নিয়ে আসবে এটা রুপি যদি করতে পারে তাহলে ধরে সাহাবা এই জন্যই ঘর এই নেশা লেগে গেছে যে না ষাট সত্তর বছরের দুনিয়া না হবে আখেরা হাত করা যাবে আখেরা সাথে আপোষ করা চলবে না দুনিয়া অর্ধ বাদশাহী তারপরে এটা পায়রা চুলার ভিতরে ঢুকাইছে না ঢুকায় নাই হ্যাঁ আজকে দাওয়াত তবদি এটেই চেটেছে আর এটা কি সামনে রেখলাম নয় তারিখে টঙ্গিতে ইস্তেমা হবে সারা দুনিয়াকেই আহ্বান করবে কথা বুঝানো আছে কড়াই দুইশো কত সারা দুনিয়ায় আপনার দেশের কতটুকু ইস্তেমার আলোচনা সারা দুনিয়ায় যে দেখেন ইস্তেমার আলোচনা চলতে সারা দুনিয়ার মহিলারা রোজা রাখতেছে টঙ্গি ইস্তেমার নামাজ পড়তেছে পুরুষরা করতেছে টঙ্গি ইস্তেমা টঙ্গি জিনিস আমি এরকম দেশ আফ্রিকার দেখছি বাংলাদেশ কিনে না টঙ্গি চিনে কি চিনে না আমি নিজে দেখছি আমি গেছি আমার নিজে কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ নানি বাংলাদেশ চিনে নাম টঙ্গি চিনাস টঙ্গি টঙ্গি ক টঙ্গি চিনিয়ে দেি আমি টঙ্গি চিনে কিন্তু তিনি কানা প্রথমে নাম শুনছি আমিও নাম শুনছি প্রথমে কিনি বেসু সুরালে আমার এখানে আসছে একটা প্রোগ্রাম নিয়ে ওই প্রোগ্রাম আমি বড়দের কাছে এক দেশে গেছি আমি দশ হাজার জনসংখ্যা কত জনসংখ্যা কত পুরা দেশে দশ হাজার কত আফ্রিকার প্রধানমন্ত্রী আছে ওদের প্রেসিডেন্ট আছে মেরে দেয় তারিখে জমা হওয়া সারা দুনিয়া লক্ষ্য করবে সারা দুনিয়ার মানুষকে এই কথা বুঝাইতে হবে জমা হবে সারা দুনিয়া আমিও আমার জিন্দগির পিছিয়ে যা গেছে গেছি এটার দিগার সময় নেই চলবে না কি মেয়েরা দেবা নে পিছনের জন্য ভবিষ্যতে কতটুকু আছে তা তো জানা নেই এটুকুই সামনে নিয়া চাই তো জিন্দগি দিন থাকুক আর দশ সেকেন্ড থাকুক এটাকেই সামনে নিয়া তখন দলিন পেলেন কই মুসলিম শরীরে আছে একশো মার্ডার কে মাফ করছে না করে কি কারণে সামনের জন্য কয়েক কদম বাড়াইছে আজরাইল ধরে গেছে আবার ঝগড়া করে মারামারিও করবি দরকার নাই আল্লাহ জমিন যেটা সেব আল্লাহ দিছে। বাড়ির দিকে জমি হয়ে যায় যেদিকে ছিল ওইটা লইয়া এমন দৌড় জাননাতে ঢুকে পরে পিছিয়ে দীঘা দেখছে ওরা এর আগে আর পিছিয়ে সামনে বাড়তে থা তোকে মন্দি পৌঁছে দেবো আমি জানি আমার কি লেখা তুই জান তুই তো চক্ষু পাইয়া যা খুশি তা তুই জানি দিয়ে মানে উনি এখন পর্যন্ত আর্টিফিশিয়াল চোখ বানানোর জন্য চোখ ছয়শো বৎসর হয়ে গেছে কালকে আমি পরশুদিন বয়ান করতেছিলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভিতরে ওদেরকে আমি জিজ্ঞাসা করছি কত বছর হয়েছে ছয়শো বৎসর থেকে রিচার্জ চলতেছে আর্টিফিশিয়াল চক্ষু বানানোর জন্য এখন পর্যন্ত কিনারা থেকে শুরুই করতে পারে না চলা শেষ কিনারায় যাবে তো দূরের কথা আর্টিফিশিয়াল চোখ সম্ভব না কেনার পিছনে কুদরত গা দেখে বস্তু দিয়ে সে দেখে না আর্টিফিশিয়াল কানত্ব দূর করার জন্য কান এমনি চিদ্র দিয়া শুনে না এর পিছনে কুদরত বইয়া শোনাই আল্লাহ বলে তুই জানুস না কি লাগছে পিছের জন্য মেয়েরা চোখদার কথা মা আমার চোখ দাঁত কথা যদি বুঝে থাকে আমি শেষ সিমানিমতামে বস্ত যদি বুঝে বুঝে আইসা থাকে আমার ভিতরে ঢুকাইতে চেষ্টা করব। যে বাকি জীবন আমি কিভাবে কাটাবো চার চার বুঝে আসবে যে আমি স্তেমায় তো যাবো কিন্তু এই নিয়ত নিয়ে যাবো যে কম সে কম থেকে চল্লিশ দাঁড়ায় যান ভাই যারা দাঁড়াইছে তাদেরকে দোকানে নিয়ে যান যারা দাঁড়াইছেন সবাই দোকানে চলে যান চলেন চলেন